আবু উসমান রহমাতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন একবার আমি সাত দিন পর্যন্ত আবু হুরাইরার মেহমান ছিলাম দেখলাম তিনি তার স্ত্রী ও খাদিম পালাক্রমে রাতকে তিন ভাগ করে নিয়েছিলেন তাদের মধ্যে একজন সালাত আদায় করে অন্য জনকে জাগিয়ে দিলেন আর আমি তাকে কথাও বলতে শুনেছি যে নবিসাল্লু আলসালাম তার সঙ্গীদের মাঝে কিছু খেজুর বন্টন করলেন আমি ভাগে সাতটি খেজুর পেলাম তার মধ্যে একটি ছিল রদ্দি